আবু আব্দুর রহমান আবদুল ইবিনা উমর আবুল খতাব রাজি আল্লাহন হতে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে বলতে শুনেছি পাঁচটি জিনিস রসলামের হয়েছে। সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যথিত অন্য কোনো সপ্তম আবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর রাসুল নামাজ কায়েম করা জাকাত আদায় করা আল্লাহর ঘরের হজ করা এবং রমজান মাসের রোজা পালন করা রাহুল বহারিয়া মুসলিম